সমগ্র পৃথিবী জুড়ে পরকাল সম্পর্কে উদাসীন মানুষেরা যখন উন্মাদ হয়ে অন্যায় অশ্লীলতা উপভোগ করছে প্রতিযোগিতার সাথে আল্লাহর নাফরবানিতে লিপ্ত হচ্ছে गुणाय लिप्त हरण जब हाथ्लाएम लक्ष्य प्राणपण प्रचेषा चालीये बस्तुत महान आल्लाई तरह आनुगत्यशील बान् अंतरे ईमान स्वाद और मिष्टता दान कर चित्ते आल्लाह के रब हिसे मेने আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলামকে দিন হিসেবে গ্রহণ করেছে আল্লাহরী সেই ব্যক্তি ইমানের সাদ আস্বাদন করেছে যে আল্লাহকে রব হিসাবে ইসলামকে দিন হিসেবে दीन हिसेब এবং্লাম সন্তুষ্ট তিনটি বৈশিষ্ট যার মধ্যে থাকবে সে তা দ্বারা ইমানের মিষ্টতা লাভ করবে যার কাছে আল্লাহ হাসুল অন্য সবকিছু থেকে বেশি যে মানুষকে শুধু আল্লাহর জন্যই ভালোবাসে এবং আল্লাহ তাকে কুফর থেকে পরিত্রাণ দেবার পর সেদিকে ফিরে যাওয়াকে সে তেমনি অপছন্দ করে যেমন আগুনে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে যে ব্যক্তি ইমানের সাধ লাভ করেছে সে উন্মাদ হয়ে গুনা আর নাফর মানিতে নিমজ্জিত হতে পারে না ভ্রষ্টতার অন্ধকারে হারিয়ে যেতে পারে না যে ব্যক্তির নিকট আল্লাহ ও তার রাসুল জীবনের সব কিছু থেকে বেশি প্রিয় সে কখনোই আল্লাহ তার রাসুলের অবাধ্যাচরণে ডুবে থাকতে পারে না আল্লাহর বিধান এবং রাসুল সাল্লাহ আলী আসাল্লামের সুন্না পালনে সে তো সদা সর্বদা উদ্যমী থাকবে প্রকৃত প্রকৃতপক্ষে ইমানের স্বাদ ও মিষ্টতা একজন মুমিনকে কঠিন কষ্ট মুসিবত হাসি মুখে বরণ করতে শেখায় দিনের জন্য আপন জানমাল মাল করার অনুপ্রেরণা যোগায় সাহাবাইকরাম রাজিয়াল্লাহ আনহুমের ইমান দীপ্ত জীবনেই এর উজ্জ্বল দৃষ্টান্ত ইমানের সুমিষ্ট আস্বাদনের কারণেই তাদের পক্ষে দিনের জন্য আপন জানমাল মাল উৎসর্গ করা সহজ হয়ে গিয়েছিল মক্কার মুশফিকেরা বুকের বেলাল রাজি পাথর চাপা দিয়ে তাকে মরুভূমির নির্যাতনের মুহূর্তেও তারা হজরত খাব্বাব রাজি আল্লাহ তালহুকে জ্বলন্ত অগ্নির উপর শুয়ে রাখত অথবর তার পিঠের চর্বি গোলে গোলে সেই আগুন নিভে যেত সুবাহান আল্লাহ ইমানের কেমন স্বাদ আর মিষ্টতা লাভ করলে তাদের পক্ষে এমন নির্মম নির্যাতন সহ্য করা সম্ভব হয়েছিল হজরত খোবায়ব রাজি আল্লাহ তালুকে সুলিবিদ্ধ করে হত্যা করার পূর্বে কাফেরা জিজ্ঞেস করেছিল যদি কোনো তামান্না থাকে তাহলে বলো সে সময় তিনি বলেছিলেন আমাকে এতটুকু সময় দেয়া হোক যেন দুরাকাত নামাজ পড়ে নিতে পারি হজরত জায়দ ইবনে দাসিন দি আল্লাহ তাল্লাহুকে হত্যা করার পূর্বে বলা হয়েছিল যায়েদ যদি তোমাকে তোমার পরিবার পরিজনের সাথে সুখে শান্তিতে থাকার জন্য ছেড়ে দেয়া হয় আর তোমার পরিবর্তে মোহাম্মদকে এনে হত্যা করা হয় তাহলে এটা কি তুমি পছন্দ করবে হজরত জায়দ্রাদি আল্লাহ তালাহু তখন জবাব দিয়েছিলেন আল্লাহর কসম আমি তো এটাও বরদাস্ত করতে পারবো না যে মোহাম্মদ সাল্লাহ আলী ও এখন যেখানে অবস্থানরত আছেন সেখানে তিনি সামান্য একটু কাটায় বিদ্ধ হবেন আর আমি আমার পরিবার পরিজনের মাঝে সুখে থাকবো সো আল্লাহ ইমানের কেমন স্বাদ ও মিষ্টতা অন্তরে অনুভূত হলে জীবনের অন্তিম মুহূর্তেও ভালোবাসার এমন বহির প্রকাশ হতে পারে হজরত মুসাহিবনে উমায় রাজি আল্লাহ তালানহু ইসলাম গ্রহণের পূর্বে জীবন জীবনযাপনকারী এক বিলাসী যুবক ছিলেন প্রতিদিন নতুন নতুন পোশাক পরিধান ছিল যার ফ্যাশন যার স্টাইল অথচ এই মুসাহ বিবনে উমায়ের রাজি আল্লাহ তালানহী ইসলাম গ্রহণের পর ইমানের এমন এক স্বাদ আস্বাদন করে ধন্য হয়েছিলেন পরিবারের সমস্ত ধনসম্পদ আর দুনিয়ার মোহ উপেক্ষা করে আল্লাহর রাহে বেরিয়ে পড়েছিলেন অথপর এমন এক অবস্থা তার অতিবাহিত হয়েছিল মাত্র একখানা চাদরী ছিল তার পরিধানের বস্ত্র যখন তিনি আল্লাহর রাস্তায় শাহাদাত লাভ করেন কাফন হিসেবে সেই চাদর খান আরান ইমানের কেমন মজা অন্তরে অনুভূত হলে এক সময়ের বিলাসী দেয় মত্ত থাকা যুবক দুনিয়ার ভোগ উপেক্ষা করে এমন সাধারণ জীবন পছন্দ করে নিতে পারে হজরত আমার রিয়াল্লাহ হজরত সুমাইয়া যদি আল্লাহ তালান এভাবে সমস্ত সাহাবায়িকেরাম কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তবুও তারা ইমানের উপর অটল অবিচল ছিলেন ফলে সব ধরনের তাদের কাছে আস্বাদ হয়ে গিয়েছিল বস্তুত আল্লাহ তালাই তাদের অন্তরে ইমানের মহাব্বত সৃষ্টি করে দিয়েছেন এবং তা হৃদয়গ্রাহী করে দিয়েছেন পক্ষান্তরে কুফর পাপাচার ও নাফরমানির প্রতি তাদের অন্তরে সৃষ্টি করে দিয়েছেন প্রচন্ড ঘৃণা এবার আমরা প্রত্যেকে নিজেদের ইমানের অবস্থা নিয়ে একটু ভেবে দেখি আমাদের অন্তরে কি ইমানের স্বাদ ইমানের মিষ্টতা অনুভূত হয় আমরা কি সত্যি মোহান আল্লাহকে রব হিসেবে ইসলামকে দিন হিসেবে এবং মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামকে রাসুল হিসেবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে পেরেছি রবের প্রকৃত অর্থ দিনের সঠিক স্বরূপ কি আমরা যথাযথভাবে উপলব্ধি করতে পেরেছি মোহাম্মদ সাল্ল আলিম আসাল্লাম আমাদের রাসুল আমরা কি পরিপূর্ণভাবে তার আদর্শ আঁকড়ে ধরতে পেরেছি এসোহে ইমানের গুণে গুণান্বিত মমিন আল্লাহকে রব হিসেবে ইসলামকে দিন হিসেবে এবং মোহাম্মদ সাল্ল আলিমাসাল্লামকে রাসুল হিসেবে সন্তুষ্ট চিত্তে গ্রহণ করার মাধ্যমে ইমানের প্রকৃত স্বাদ আর মিষ্টতা লাভ করবে আর জান্নাতকে নিজের জন্য ওয়াজিব করে নিবে মোহন আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আওয়ানা আনিলাম রবিলমিন